আজ সানডে ননসেন্স কারণ তিরিশে অক্টোবর একজন বিশেষ মানুষ আমাদের এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন সুকুমার রায় म मृत्युटा उन्नीस पृथ्वी काटे जासर राजा सेकुमार राय के स्मरण कर सनडे ननसेंस आज अपन पागला दासुर गल्प गल्पे दीप सूत्रधर सोमक शुरू हे पागल दासु আমাদের স্কুলে যত ছাত্র তার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা পাগলাদাসুকে নাচেন যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চিনে সেবার একজন নতুন দারোয়ানের একেবারে আনকোরা পাড়া গেলে কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনল তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তি পাগলাদাসু श्यक रकम बड़ माथे एक बस्ता झाकड़ा चू चेहरा देखने मन हतो क्षीण देह खरबकाय मुंडे भारि जशर कई जान नरमूर्ति धारी তো যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোড়ার ভঙ্গি দেখেই হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তা নয় অঙ্ক কষবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশাতে একবার জন্য এমন ফন্দি বার করত যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম দাসু মানে দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে জানত সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটা হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করতে গেছিল জগবন্ধু পড়া বলে দেওয়া দূরের কথা তাকে বেশ দু কথা শুনিয়ে বলল। ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো পণ্ডিত মশাই এই নতুন ছেলেটা আমাকে গালাগালি করছে পণ্ডিত মশাই দাসুকে এমনি দুচার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল তারপর কদিন দাসু জগবন্ধুর সঙ্গে কথাবার্তা বলে না উপক্রমণিকা খানা বার করে দিল পন্ডিত মশাই বইখানা খুলেই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলিয়ে বললো আগে পণ্ডিত মশাই আমার পণ্ডিত মশাই বললেন উম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলে তিনি পড়তে লাগলেন যশবন্ত দারোগা লোমহর্ষক জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল পন্ডিত মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন কুলে আমার আধুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল কিন্তু আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম পরে জানা গেল যে এটা দাসু ভায়ার কীর্তি সে মজা দেখবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওই রকম দেওয়া একটি অন্য বই রেখে দিয়েছিল দাসুকে নিয়ে আমরা সব সময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক আলোচনা করতাম। তাতে বিরক্ত হওয়া দূরের কথা। বরং তার ভাবগতিক দেখে মনে হতো। মজা পাচ্ছে। এক এক নিজেই উৎসাহ করে আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানান রকম অদ্ভুত গল্প বলতো ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পরে কেন জানিস আমরা বললাম কেন খু আমসত্ব খাস বুঝি না না তা নয় যখন আমসব তো শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক এই চেহারাখানায় দেখি আসি তাতেই পাড়ার ত্রিশিমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজে আর আমস তো পাহারা দিতে হয় না প্রত্যেকবার ছুটির পর স্কুলে ফেরবার সময় দাসু একটা না একটা কাণ্ড বাঁধিয়েই আসে একবার সে হঠাৎ ট্যান্টলুন পরে স্কুলে হাজির হলো হেসে বলল। ভালো করে ইংরেজি শিখবো বলে আরেকবার সে ঘাম ন্যাড়া মাথায় একটা পড়তি বেধে ক্লাসে আসতে আরম্ভ করল। सकले ठाटा तमाशा कर खुशी दासु आदपे गान गई ना तरज्ञान से बेस तबुस्टर सहेब जो स्कूल देखते आसें तक खुशी कर गान शायर क्यों ओरकम कर लेदिन रीति मत शि पेतु दासू पागला क्यों तालना छुटर पर दासू नतुन की तरफ बगले सत्य आश्चर्य दासू बर्क लेके দাসুর সঙ্গে খাতা বই পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কিনে বাবা দাসুকে জিজ্ঞেস করাতে সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরলো এবং বলল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভেতরে চেয়ে কি যেন দেখে নিল এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড় করে হিসেব করতে লাগলো আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো কেউ বলল? আরে ওটাও টিফিনের বাক্স ওর মধ্যে ওর খাওয়ার আছে কিন্তু একদিন টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না কেউ বলল? আরে টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে দেখে গেল আর বলল এই এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না জানো আর আমার যদি একটু হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে এই কথা বলে সে বেরিয়ে গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এত দিনের সুবিধে পাওয়া গেছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাবার লোহার উনুনটা ধরিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষাই ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ জন তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকে পড়লাম তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা নেকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলে দেখা গেল তার মধ্যে একটা কাগজের বাক্স তার ভিতরে আর একটা ছোট পোঁটলা সেটা খুলে একখানা কারণ আরেকজন বললো যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করা রেখে দাও সে যেন ট্রেন না পাই যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা ও ছোকরা আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখা দেব আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্র গুলো বেঁধে আগেকার মতো পোঁটলা পাকিয়ে বাক্স ভরিয়ে ফেললাম বাক্সে চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল চেয়ে দেখি পাঁচিলের উপর থেকে পাগলা দাসু হেসে কুটি পাটি আমাদের খানিকটা নাচিয়ে তামাশা দেখা খামোখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে মিছি মিচি একদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেড়াচ্ছিল সাদে কি বলে পাগলা দাসুর গল্প মূল রচনা সুকুমার রায় গল্প পাঠে এবং মাস্টার মশাইয়ে চরিত্রে দ্বীপ পাগলাদাসু অগ্নি দাসুর সহপাঠী সায়ক গল্পে সূত্রধর এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে আমি সোমক শব্দ গ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স এ মানে সরি সানডে ননসেন্স। শেষ হলো সুকুমার রায়ের পাগলা দাসু। আগামী সপ্তাহে ঠিক আগের মতই রোমাঞ্চকর একটি গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স